আবু হুরাইরা হ্রদলাহ তাল্লাহ্ন হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আজান ও প্রথম কাতারের মর্যাদা মানুষ যদি জানত আর কুরআ নিক্ষেপ ব্যতীত সে সুযোগ তারা না পেত তাহলে কুরআ নিক্ষেপ করত। তেমনি আগেভাগে জামাতে শরিক হবার মর্যাদা যদি তারা জানত তাহলে তারা সেদিকে ছুটে যেত তেমনি ঈশা ও ফজরের জামাতে হাজির হবার মর্যাদা যদি তারা জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা তাতে হাজির হতো